আবদুল্লাহ ইবনু মুগাফল রদেলাহতালহতে বর্ণিত যে তিনি এক ব্যক্তিকে দেখলেন সে ছোট ছোট পাথর নিক্ষেপ করছে তখন তিনি তাকে বললেন পাথর নিক্ষেপ করো না কেননা রসুল্লাহ সাল্লাইসাল্লাম পাথর ছুটতে নিষেধ করেছেন অথবা রাবি বলেন পাথর ছোড়াকে তিনি অপছন্দ করতেন এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এর দ্বারা কোনো প্রাণীর শিকার করা হয় না এবং কোনো শত্রুকেও ঘায়ল করা হয় না তবে এটি কারো দাঁত ভেঙে ফেলতে পারে এবং চোখ ফুড়ে দিতে পারে তারপর তিনি আবার তাকে পাথর ছুটতে দেখলেন তখন তিনি বললেন আমি তোমাকে রসুলিল্লা সাল্লা সাল্লাম এর হাদিস বর্ণনা করেছিলাম যে তিনি পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন অথবা তিনি তা অপছন্দ করেছেন তা সত্ত্বেও তুমি পাথর নিক্ষেপ করছো আমি তোমার সঙ্গে কথাই বলবো না এতকাল এতকাল পর্যন্ত